তুমি এই প্রাসাদের দৈত্যটার ব্যাপারে কিছু শুনেছ আমার মনে হয় ওগুলো সব গুজব এগুলো বিশ্বাস করার মতো নয়। আমরা কেউ কি এখানে দেখেছি না, না না, না। আমাদের এইসব গুজবে কান্না দিয়ে শুধু এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করা উচিত তাহলে এই বাগানে দেখাশোনা করে কে প্রাসাদের চারিদিকে একটা সুন্দর বাগান ছিল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 Yay! और पीछों पीछों जाओ, देखो और जानो ना लागी। ना, ना, ना। लागबे प्रकृति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 ढोकार चेष्ट करागान तुम्हारे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 দৈত্যটা প্রাসাদের পাঁচিল আরো উঁচু করার সিদ্ধান্ত খুব দুঃখী একজন লোক ওর দুঃখের কারণটা আমাদের জানতে হবে আমাদের সঙ্গে খেলতে বলবো আমরা একবার ভেতরে ঢুকতে পারলেই তোকে জিজ্ঞেস করতে পারবো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 দৈত্যটা ওদের দেখতে পায় দৈত্যটা ওদের ওপরে রেগে যায় ও বাচ্চাদের দিকে যায় বাচ্চারা তখনই সবাই প্রাসাদের বাইরে বেরিয়ে যায়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 দৈত্যটা বাচ্চাটার মুখে মিষ্টি হাসিটা লক্ষ্য করল ছেলেটা ওর বন্ধুদের খেলতে ভিতরে ডাকলো। বাচ্চারা ভিতরে ভিতরে এলো আর প্রাসাদের চলে গেল। যাওয়ার সময় ও দেখলো একটা দুটো ফুল ফুটেছে ও দেখে খুবই অবাক হয়েছিল আর সঙ্গে খুব খুশিও ও ঘুরে দেখে যে বাচ্চারা খুব মজা করে খেলছিল তারপর থেকে বাচ্চারা আগের মতোই বাগানে খেলা করতে শুরু করলো